আইসর আদিল্লাহতু আল্লাহতে বর্ণিত তিনি বলেন আবু বকর আদিল্লাহতু আল্লাহ কাল গোচরের উম্মে বাকর নামনি জনৈক মহিলাকে বিয়ে করলেন যখন আবু বকর আদিল্লাহ তু আল্লাহ করেন তখন তাকে তালাক দিয়ে যান তারপর ওই মহিলাকে তার চাচাতো ভাই বিয়ে করে নিল এই লোকটি হল সেই কবি যে বদর যুদ্ধে নিহত কুরাইশ কাফিরদের শোকগাথা রচনা করেছিল বদর প্রান্তে কালিব নামক কূপে নিক্ষিপ্ত ওই কাফিরগণ আজ কোথায় যাদের সিজা নামক কাঠের তৈরি খাদ্যপাত্রে উটের কুজের গোস্ত সুসজ্জিত থাকত বদরের কালিব কূপে নিক্ষিপ্ত ব্যক্তিগণ আজ কোথায় যারা গায়িকা ও সম্মানিত মদ্যপানকারী নিয়ে নিমগ্ন ছিল উম্মে বাকর শান্তির স্বাগত জানাচ্ছে আর আমার কাউমের পর আমার জন্য শান্তি কোথায় रसुल शीघ्र ही जीवित करा कंतु चले जा आत्ता और माथार खुलिर जीवन फिर आर क्य भाव